এবং কাশের অগণিত অসংখ্য দর্শক ভাইদের কে শুভেচ্ছা মুবারক জানিয়ে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি স্বাগত জানাচ্ছি আমাদের আহকামুল কোরআনের আসুন কোরআন পড়ি কোরআন বুঝি আর এই আয়োজনে যারা আমরা শরিক আল্লাহ তেন আমাদের দিয়ে যেন আল্লাহ রব আলমাদেরকে যাযাই খায়দ দান করেন এর মধ্যে দিয়ে যেন আল্লাহ সোভায়না হুয়া তালা আমাদের গুনাহগুলোকে মাফ করে দেন আমাদের আমল যেন আল্লাহ তোয়াব অ্যাড করে দেন আল্লাহ যেন কোরআনের দ্বারা আমাদেরকে নাজাত দান করেন এর মধ্যে দিয়ে যেন আমাদের আলোচনা চলছে আলোচনা শুরু করবো ইনশাআল্লাহ অলমতর ইলল্ল দীন ঊত ন শিব মিলকিত ইউমিনো নিলি জিবিগৎ ওয়ূলো ন লিল দীন কফর হউল ইয়হদ মিনাল দীন হেনবি আপনি কি তাদেরকে দেখেছেন যাদেরকে কিতাবের কিছু অংশ দেওয়া হয়েছিল অথচ তারা কিতাবকে বাদ দিয়ে জীব এবং তগতের উপরে ইমান আনে আর কাফেরদেরকে তারা এই কথা বলে ইমানদারদের চেয়ে কাফেররা তারা বেশি পথ প্রাপ্ত আর তারা হলো সমস্ত লোকেরা যাদেরকে আল্লাহ রাবুল্লা আলমিন্লাআনত করেছেন অভিসম্পদ দিয়েছেন আল্লাহ তাদেরকে মালায়ন করেছেন আর আল্লাহ যাদেরকে লাআন দেন তাদের জন্য তুমি কোনো সাহায্যকারী খুঁজে পাবে না পাবে না পাবে না আমার ভাইরা আমার বোনেরা এই আয়াতের আলোচনা খুব ইম্পর্টেন্ট আল্লা সুবহান হুয়া তালা বলছেন যে তাদের কাছে কিতাব আছে এবং কিতাব তাদেরকে বলে ইমান আনবে আল্লাহর উপরে এবং রসুলের উপরে আল্লাহ এবং রসুলকে বাদ দিয়ে তারা ইমান আনবে জীব এবং তগুতের উপরে জিপ কি জিনিস আর তগুদ কি জিনিস হজরতুল তিনি বলেন জাদুর উপরে তাদের ইমান জাদু বিদ্যা দিয়ে আমরা ওদেরকে ঠেকাই ফেলবো আল্লাহ রসুলকে শেষ পর্যন্ত পরাজিত হয়ে আল্লাহ রসুলের সঙ্গে না পেরে এক ইহুদিত আল্লা নবী কে ফেল আসছে এবং করে তার শারীরিক ভাবে ক্ষতি করা যায় কিনা করতে তারা কন্ঠাবোধ করে না আমার ভাইয়ের বোনেরা তাদের কথা হলো আমরা তো জাদু বিদ্যারই লোক মুসা আলাহ সাল্লামের উম্মত আমাদের মধ্যে তো জাদু বিদ্যা ছিল কিন্তু মুসা জানিয়েছেন তো জাদু না জাদুর বাবা তাদেরকে আল্লাহ কিতাব দিয়েছে এবং আল্লাহ বলেছেন আল্লাহর উপরে আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাহ আলহ্লামের উপরে ইমান আনতে হবে তারা কি করে আল্লাহর উপরে ইমান বাদ দিয়ে आल्ला नबीर पर ईमान बद तमान हलो जदुर जदू दिए मोहम्मद और मुसलमान के शेष एख पर्त तेज़ विद्यार एत प्रसार एत तबिज कबज नहीं तस्त आनी देखले अबक हो जाचार जाना आलो भावें और सेज एंत जदु विद्या बसि बड़ा त्सपार्ट অন্যান্য ধর্মের মধ্যেও তো জাদু আছে টোনা আছে আরো কত রকম আছে শৈতানের উপরে ইমানে থাকলে কি হবে আমাদের সহযোগী হিসেবে শয়তান তো আছেই শয়তান তাদেরকে বিভিন্ন সময় অপকর্ম করার জন্য গাইড করেছে শয়তান যখন অপকর্ম করার সময় গাইড করে শয়তান কিন্তু মানুষের সঙ্গে থাকে একটা সার্টেন টাইম বড় বিপদের সময় যখন এসে যায় তখন কিন্তু শয়তানকে আর খুঁজে পাওয়া যায় না এটা ভেরি ভেরি ডিফিকাল্ট হয়ে যায় সেজন্য শয়তান আপনার কাছে আসবে দাঁড়াও আপনি দাঁড়ায় যাবেন ওই হাঁটো আপনি হাঁটবেন যে চলো আপনি চলবেন যখন করো আপনি করবেন ফোন করার পরে আপনাকে যখন পুলিশে ধরবে তখন আর শয়তান আর থাকবেন বল না এখন আর আমি নাই आपके दिए खराब क्ष करान शयान अपन संगे थे जो विपदे पड़े जान तक शयान अपना दूरी देखे हाथे तरीजह हा, हा, हा, हा। के शयतान से उत्साहित कर चलो आबू जहाल कने मन चाहो बदर जुद्ध से निजे ना आसुक चकरर बकर पाठाय दिख मरे गो शीवन भलि মরিতে চাহিনা আমি সুন্দর ভুবনে তোমাদের মাঝে আমি বাঁচিবার চাই আবু বলেন? মোহাম্মদের কোনো কিছু আছে আপনার উপরে আজকে কেউ বিজয়ী হতে পারবে না আপনাদের উপরে কোরআদের উপরে কোনো বেটাই নাই সারা দুনিয়ায় চলেন আমি আসি বলল। যে আপনাদের উপরে কেউ আজকে বিজয় হতে পারবেন না আপনারাই বিজয়ী হবেন আর যদি কোনো পরামর্শ লাগে আমি দিয়ে দিব আবু জাহেলের গোষ্ঠী কাফের মুশারিকরা আর মুসলমানদের মুজাহিদ বাহিনী যখন সামনাসামনি সামনাসামনি হয়ে গেলে এখন তো আল্লাহর পক্ষ থেকে ফেরেস্তা আসা শুরু হয়েছে ফেরেস্তা দেখে এখন ইবলিস সঙ্গে ছিল। পদে পদে তাকে উৎসাহিত করেছে কনসালটেন্সি দিয়েছে পরামর্শ দিয়েছে যখন ফেরেস্তা দেখছে শয় তিন বছরে এইবার যদি আমি থাকি তাদের নিজেও মরা পড়বো এগুলো মরে মরুক আমি আর না মরি চাচা আপন প্রাণ বা সে তখন পিছনে যাওয়া শুরু করলো আবুজাহাল বলেন উপদেশটা সাহেব কই যান আমার উপদেশ দরকার আমাকে ফেলায় কই যান না না আমি আর তোমার সাথে তোমরা যা দেখতেছ না আমি তা দেখতেছি আমি আল্লাহর আজাবের খুব ভয় পাই আজাবের মধ্যে আমি গিয়ে পড়তে না তুমি পড়লে পড়ো তুমি মরলে মরো আমি আর তোমার সাথে চলে গেলো শান ইহুদিকে দিয়ে খ্রিস্টানদের অন্যায় কাজ করা হয়েছে শয়তানের কাজ হলো এটা যে আপনার মাইন্ডের এর মধ্যে এমন ইনফ্লুয়েস করে আপনি জানেন যে এই চুরি করাটা খারাপ কিন্তু আপনাকে এত বুদ্ধি দিবে শয়তান। এত আপনার মনটাকে ব্যস্ত রাখবে যে খারাপ কথাটা এটা আপনার মনে আসবে না হ্যাঁ করলে অসুবিধা কি আল্লাহর কাছে তব করে নিবনি এজন্য। জন্য তাদেরকে আল্লাহ কিতাব দিয়েছিলেন কিতাবে বলেছিলেন যে ইমান আনবে আল্লাহর আর নবীর তারা ইমান আনে হলো তাদের জাদুর উপরে আর শত শয়তান সাহেব আমাদের সঙ্গে থাকলে আমাদের আর কোন অসুবিধা হবে না পরামর্শ যা লাগে প্লান প্রোগ্রাম অস্ত্র শস্ত্র সব পাওয়া যাবে না এটা হল ওমার আব্দুল খতাবল্লাহ মতামত হল এরকম ওহান ইবনে আব্বাস ও মুজাহিদ ও আবু আল-আলিয়া উনাদের মতমত হলো আল জিবত الشয়তান জিবত অর্থ হলো শয়তান তাগুত অর্থ হলো শয়তান না আর তাগুত অর্থ হলো আসনাম তাগুত হলো মূর্তি যেগুলো সেগুলোকে তাগুত বলা হয় জিবত মানে হলো শয়তান এটা যাই হোক এটা সেরকম কোনো পার্থক্য এখানে না আর কেউ জীব অর্থ হল কাহেন যারা যারা গণক এরকম অ্যাস্ট্রনমি নিয়ে যারা অ্যাস্ট্রোলজার যারা তারা হলো জীব আর তগত হলো শৈতান এরকম বিভিন্ন ব্যাখ্যা আছে তার মধ্যে হলো শয়তানের প্রসঙ্গ সবখানেই আছে জাদুর কথা আছে অ্যাস্ট্রোনমির কথা আছে এবং তার সাথে সাথে আপনার স্ট্যাচু যেগুলো আছে বিভিন্ন মূর্তি যেগুলো আছে দেখেন এক এক জায়গাতে এক একটা মূর্তি এক একটার প্রতীক হয়ে গিয়েছে जारि छवि हक अथवा जार ही स्टाचू हक यहाँ को जतियों सौद हम अथवा जतियों अन्न कोचु हक जेगुल मानुष पूजा कर बनाए आजकल मुसलमान समाजगर मध्य एत बस शीर्ख शुरू होजा शुरू हो मुशरिकाओ आजकल हार मे जाकेशने जेकोर राष्ट्रीय अकेशने हक सामाजिक अकेशने हक हमें एकखने गए फुल देखने दाड़िए निपता पालन करब पाथर दिए बनानो कोचु करब अथवा कारो मूर्ति आखने गाँव सेटार एक नाम दीब यू मुसलमान मध्य व्यापक हेगुलो पुरो जति प्रत्यलिक जति परिणत करते कि এটা আমাদের জন্য ডেঞ্জারাস এটা আমাদের জন্য সিরিয়াস আল্লাহর দিন থেকে আমরা সরে যাচ্ছি এ ব্যাপারে আমরা আরও কথা বলব আপনারা মেহরবানি করে টেলিভিশনের পর্দার সামনেই থাকবেন এবং বিরতির পরে ইনশাআল্লাহ আপনাদের সঙ্গে আবারো দেখা হবে আল্লাহ আপনাদেরকে ভালো রাখুন সি ওল অফ ইউ সুন আফটার দা ব্রেক আসসালামু আলাইকুম বারাকাত। ইসলামী তরিকা আমলের পরীক্ষা আপনারা দেখছেন বাংলা কেন জীবনের সফলতার জন্য দরকার ইসলামী তরিকার জানার জন্য দেখুন ইসলামী নৈতিকতা দেখুন আদর প্রতি মঙ্গলবার সন্ধ্যা সম্প্রচার বাংলাদেশে ডায়লগ ডায়ালগ ডিসকশন ডিসকশন ডিবেট ডিবেলিমিনেট মিসকট রিলিজনাইট ইন উইটনেস ড জাকির নাইক ইন আকল অফ ওয়ার্ড দেখুন সম্মুখ সামরে প্রতি বৃহস্পতিবার রাত নটায় আপ পুনঃ সম্প্রচার সকাল সাড়ে দশটায় বাংলাদেশে পিস বাংলায় এক যেগুলি কোরআন বিরোধী যে কার্যক্রমে অংশগ্রহণ কেউ করবে আমরা নিশ্চিত করে জেনে রাখবো তিনি আমানতের খেয়ানত করেছেন शाहिद्ला खान मदनी, हाफिज बिन मुझवर बिन जहांगीर मदन डेबीम जहांगीराम दायित পরে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনাদেরকে ওয়েলকাম করছি এবং আল্লাহ করি। রব্বুল আলমিন আল্লাহ তালা যেন এই কোরআনের আলোচনা থেকে আমাদেরকে ফায়দামান হওয়ার তৌফিক দিন আমরা জীবতে এবং তগুত নিয়ে আলোচনা করছি এবং কথা বলেছি যে কয়েকটা অর্থ এখানে আছে শৈতান তো আছেই কমন দ্বিতীয়ত হলো যে কোনো মূর্তি স্ট্যাচু এর পর্যায়ের মধ্যে আসে যে কোনো স্মৃতিসৌধমূলক কোনো কিছু যেখানে মানুষ গিয়ে সম্মান করে পূজা করে ফুল দেয় সেগুলো মধ্যে আসে সাথে সাথে এগুলো এর মধ্যে আসে भाग्य गणना भाग्य तल सीमंघन करा तगलमा पानी जख सीमा लंघन करन्ना যে কেউ সীমা লঙ্ঘন করে তাকে তগত বলা হয় তগন্দর প্রসঙ্গ এসেছে কোরআনের মধ্যে যেমন তগুত আল্লাহ বলেছেন এর আগে বলেছেন যারা ইমানদার তাদের বন্ধু হলেন আল্লাহ প্রোটেক্টর হলেন আল্লাহ তাদেরকে অন্ধকার থেকে আলোর মধ্যে নিয়ে যান আর যারা কাফের তাদের বন্ধু হল তগত تع کے نسر آسبنا یہ آلوچنا آیا কোন এক পর্যায়ে এসে যাবে যারা মুমিন তারা আল্লাহ এবং যে কোনো জিনিস সীমা লঙ্ঘন করে আপনি নিজেও যদি সীমা লঙ্ঘন করেন আপনি একজন তগুৎ আমি নিজে যদি সীমা লঙ্ঘন করি আমি একজন তগুৎ আল্লাহ আমাদেরকে তগুত হওয়া থেকে যেন হেফাজত করেন আমিন এই জন্য তগতের এক অর্থ হলো শৈতান সবসময় সীমা লঙ্ঘন করেছে সীমা লঙ্ঘন করার কারণে আল্লাহর শয়তান আল্লাহর রহমত থেকে দূরে চলে গেছে এই জন্য তগতের অর্থ এক নম্বর অর্থ হল শয়তান তগতের দুই নম্বর অর্থ হলো দে কোনো জিনিস যারা আল্লাহর রাস্তা থেকে মানুষকে ফিরায় রাখে তারা হলো তো এই পর্যায়ে কোনো রাষ্ট্রীয় ক্ষমতা তগুত হতে পারে যদি তারা মানুষদেরকে আল্লাহর ইবাদত থেকে ফিরায় আল্লাহর ইবাদাত করতে বাধা দেয় তারা তো এই অর্থে কোন প্রেসিডেন্ট প্রাইম মিনিস্টার কোন নেতা সে তগত হতে পারে যদি মানুষদেরকে আল্লাহর ইবাদাত করতে বাধা দেয় এই ক্ষেত্রে কোনো ব্যবসায়ী তগুত হতে পারে যদি মানুষদেরকে আল্লাহর পথ থেকে ফেরানোর জন্য সে তার পয়সাকে খরচ করে এই ক্ষেত্রে ইন্ডিভিজুয়ালি চেষ্টা করে এই ক্ষেত্রে কোনো কোনো সময় মা বাবাও তগুত হতে পারে যদি মা বাবা সন্তানদেরকে আল্লাহর পথ থেকে ফেরায় কোনো সময় সন্তানও তগুত হতে পারে যদি মা বাবাকে আল্লাহর পথ থেকে অন্য পথে নিয়ে যায় মূল কথা হলো তগৎ হলো এমন শক্তি অথবা এমন ব্যক্তি যে অথবা যারা মানুষদেরকে আল্লাহর পথ থেকে অন্য পথে নিয়ে যায় সুদু না যারা আল্লাহর পথ থেকে মানুষদেরকে উল্টো দিকে নিয়ে যায় এবং আল্লাহর সোজা পথটাকে তারা বাঁকা করে ফেলে এই সিচুয়েশনের মধ্যে যারা তারাই হলো মূলত এখন আপনি তো কিনা চিন্তা করে দেখেন অথবা আপনার সমাজে কে তগুত এটা আপনি নিজেই বুঝবেন আর আমাদের সমাজে তগতের অভাব নাই আপনার বন্ধু কোনো সময় তাগুত হতে পারে যেই বন্ধু আপনাকে খারাপ কাজের দিকে নিয়ে যায় নামাজ থেকে যে সরায় দেয় যেই বন্ধু আপনাকে মেয়ের দিকে নিয়ে যায় যে বন্ধু আপনাকে ড্রাগ এর দিকে নিয়ে যায় যে বন্ধু আপনাকে ডাকাতির দিকে নিয়ে যায় যে বন্ধু আপনাকে অপকর্মের দিকে নিয়ে যায় সেই বন্ধু আমার ভাইরা আমার তাহলে তগুতের অর্থটা অনেক ব্যাপক অনেকে আছে তাদের কথা হলো মান ইজ দ্য গড নাওজ্লা পয়সাই সব সেখানে পয়সা হলো তগত তারা আল্লাহর উপরে বিশ্বাস নাই বিশ্বাস হলো আমার পয়সা আছে তো সব আছে দেখি মরে যাওয়ার পরে পয়সা আপনার কই যায় দেখি মরণ ঠেকাইতে পারেন কিনা আপনার পয়সা দিয়ে আপনি দেখা যাবে সময় আসবে এবার এবার আপনি করতে পারবেন এটা অনেকে তাদের ইমান হলো পয়সার উপরে ওই যে কত প্রসঙ্গে করে মেয়ে কত কথা মনে হয়ে যায় একজন ঘর থেকে পয়সা নিয়ে বাজারে যাবে গরু কিনতে তো পকেটে পয়সা বের হওয়ার সময় ওয়াইফ বলছে তুমি এক কাজ করো তুমি ইনশাল্লাহ বলে বাজারে যাও ইনশাল টাকা হলো কিনবো আমি গরু নিয়ে কি আছে না না বলো ইনশাল্লাহ না বললে বর কোথায় না দেখা যাক হয় কি না হয় আল্লাহর কি ভয়সালা বাজারে গিয়ে গরু দেখতেছে পকেটে পয়সা ছিল ওদিকে ওই দুই আঙ্গুল আলা দুই আঙ্গুল আপনারা চিনেন মনে হয় দুই আঙ্গুলালা দেখেন যদি কোনো সময় আপনি এদের ঝামেলায় না পড়ে থাকেন তাহলে নাও সিনতে পারেন আপনার পকেটে তারা দুই আঙ্গুল ঢুকায় দিয়ে আপনার পয়সা নিয়ে যাবে আপনার পিক পকেট যারা পকেট মার যারা তো এখন ওই বাজারের ভিড়ের মধ্যে অত পয়সা নিয়ে গেছে পকেট মার ঘুরে ঘুরে ঘুরিয়ে গরু পছন্দ হয় না হয় না হয় না হয় না গরু একটা পছন্দ হয়েছে তো দরদাম ঠিক হয়েছে দরদাম ঠিক হওয়ার পরে এখন পয়সা দেবে পকেটে হাত দিয়েছে হুম পয়সা তো নেই যে বহুত ভালো কথা বলছিল এখন আর গরু না নিয়ে সন্ধ্যা হয়ে গেছে খুব মনের কষ্ট এবং ওয়াইফের সঙ্গে কথা হয়েছিল স্ত্রীর সঙ্গে সেটাও মনে করতেছে তো অন্ধকারে আস্তে আস্তে আস্তে আস্তে আস্তে যখন সে বাড়ি এসে পৌঁছেছে তখন রাত প্রায় আপনার অর্ধেক রাত প্রায় হয়ে গেছে ওয়াই অপেক্ষা করতেছে গরু কই গরু কই গরু কিনতে গেছে কালা গরু কিনে না ধলা গরু কিনে না লাল গরু কিনে আর গরু কিনতে গেলে গ্রামে গঞ্জে ওই মানে বাড়ির লোকজন অপেক্ষা করেছে নতুন গরুটা দেখতে কেমন হবে সাদা হবে না কালো হবে নাকি লাল হবে না অন্য কালারের হবে মাথায় কি চিতা দিয়ে থাকবে নাকি আবার না না নি থাকে বাচ্চাদের মধ্যেও থাকে মহিলাদের মধ্যে আরো বেশি থাকে তারও অপেক্ষা করতেছে বাচ্চারা বউ গরু আসবে বাড়ি তো এখন এসে প্রথমে পুকুরের ঘাটে আসে এসে এরম করতেছে ওখানে কে আমি ইনশাল কি ব্যাপার আমি ইনশাল্লাহ বলে এখানে আবার আমাদের গরু কয় গরু কিনিনে নেই ইনশাল গরু কেনে নাই ইনশাআল্লাহ মানে কেমন কথা তাহলে তোমার পয়সা কই পয়সা কি আছে পকেটে টাকা আছে না পয়সা চুরি হয়ে গেছে ইনশাআল্লাহ আগে একবারও ইনশাআল্লাহ কইতে রাজি হয়েছিল না এখন খালি আমি ইনশাআল্লাহ গরু কিনিনে নেই ইনশাআল্লাহ ইন আল্লাহ না। আর যখন সবকিছু হারাই ফেলি ইনশাআল্লা আর কোন অভাব থাকে না এই আপনি পয়সার উপরে যদি আপনার এত এতেমাত থাকে এত থাকে ওই পয়সা দিয়ে আপনার কিছু হবে না ওই পয়সা এক সময় আপনাকে ফালায় রেখে চলে যাবে আর কবরে চলে এটা দেওয়া যায় না কোনো আলিমাও রাজি হবে না যে কারো কাপড়ের মধ্যে পয়সা দিয়ে আপনার দাফন কাবন এটা যায় না আপনি যতই বলে যান আপনার কথা মানা যাবে না এখানে কারণ এটা নিয়ম নাই আপনি মরে গেলে আপনি শেষ কাজেই যারা পয়সার উপরে এরকম ইমানে তাদের জন্য পয়সাটাই হলো তগুত আর কাফের আর কাফেরদেরকে গিয়ে তারা বলে মুশ্রিকদেরকে বলে মোহাম্মদ এবং তার পক্ষে যারা আছে এদের থেকে তুরা ভালো ইহুদিদের যেহেতু একটা সম্মান আছে লোকজন তাদের মধ্যে আজকের সেশনে যারা আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন তাদেরকে অনেক অনেক সুক্রিয়া অনেক অনেক অভিনন্দন অনেক অনেক ধন্যবাদ আগামী শেশনে আবারও আপনাদের সঙ্গে দেখা হবে ইনশা আল্লাহ আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ সুবাহ সবাই সহে সালামতির সঙ্গে রাখুন আসসালামাইকুম বরহমাতাল এক পাঁচ এক টিম নম্বর শূন্য এক এক তিন দুই তিন এক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 একজন আদর্শ মুসলিম আপনাকে হতে হবে আল্লাহর জন্য অনুগত হতে হবে একজন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 रात साढ़े नटाय पुन सम्प्रचार सकाल आठटाएंगे पीस टी बांगल्